দর্শক শ্রোতা কাছে আর দূরে দেশে আর বিদেশে পৃথিবীর যে জায়গায় বসে পৃষ্টিভি বাংলার সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমরা সবাই মিলে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আমরা আপনাদের সবাইকে সাথে করে নিয়ে মা সকল হতাশা বিদূরিত হওয়ার একটি সুন্দর ঠিকানা আশ্রয়ের একটি ঠিকানা নিজের বেড়ে ওঠার ঠিকানা তথা নিজের মূল মা আর হা মায়ের অধিকার এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যাতে করে মায়েরাও জেনে নেন তাদের কি কি অধিকার আর আমরা সন্তান হিসেবে মায়ের অধিকার দিতে সর্বদা সদা সব সময়ে থাকে প্রস্তুত কারণ মা তার সেবা অবাসার এ বাদ মা তার আনুগত্য অব্যাস ভাঙা হতলা মা তার সাথে ভালো শব্দ উচ্চারণ করে কথা বলাছেন আমাদের উপর কিন্তু বিভিন্ন কারণে মা তার অধিকার আমরা দিচ্ছি না আর হা মাও নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বন্ধুগণ মা মায়ের অধিকার এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আমরা যে কয়জন আসুন না পরিচিত হই আমার ডান পাশে শেখ ইউসুফ আবদুল মজিদ তারপর শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তারপরে শেখ আমান বিন ইসমাইল আর আমি আপনাদের ছোট্ট ভাই শাহিউল্লাহ আলোচনা শুরুতেই আমি শেখ ইসুফ আব্দুল মজিদ আপনাকে অনুরোধ করব। যে আসলে মায়ের অধিকার এটা আমরা সবাই বুঝি কিন্তু কি কীভাবে আমাদের সমাজে আমাদের জীবনে মায়ের অবাধ্য হচ্ছে একটি সন্তান কিভাবে মা বাবার অবাধ্যতা আমাদের মাঝে বেড়ে যাচ্ছে এই প্রসঙ্গটা যদি একটু খুলে বলেন আমাদের দর্শকদের জন্য সম্মানিত শুধুমণ্ডলী অনেক ক্ষেত্রেই যেহেতু মার অবদান আমার উপরে সেটা আমরা উপলব্ধি করতে পারি না এবং বড় হওয়ার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে সন্তান মূল্যবোধের দিক থেকে দুর্বল হয়ে পড়ে তখন মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সে যথার্থ ভূমিকা পালন করতে পারে না মার প্রতি যে তার আন্তরিক শ্রদ্ধা এবং দয়া দয়া মায়া যেটা প্রকাশ করার দরকার ছিল সেটা অনেক করতে পারে না অনেক সময় দেখা যায় যে নিঃসন্দেহে মা বাবা এর চেয়ে হিতৈষী হিতাকাঙ্ক্ষী সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ হতে পারে না এর চেয়ে আপনজন এই পৃথিবীতে আকাশের নিচে পরম হিতৈী আর কেউ হতে পারে না কিন্তু এরকম ধারণা পায় যে মায়ের প্রতি তারা শ্রদ্ধা হারিয়ে ফেলে কি তাদের প্ররচনায় এমন কিছু কাজে তারা অভ্যস্ত হয়ে পড়ে অনেক নেশা হয়ে পড়ে অনেক সময় মোবাইলের দাবি তার কাছে বড় হয়ে বড় হয়ে দাঁড়ায় তখন বা নানান রকমের দাবি তখন সে মা বাবার উপরে এসে চড়াও হয় এবং এ সমস্ত অপ্রত্যাশিত দাবি নিয়ে বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে এ সমস্ত দাবি দেওয়া পূরণে মা বাবাকে অনেক সময় তারা চাপ সৃষ্টি করে এবং মা বাবা অনেক সময় তাদের অবস্থানগত কারণে তারা সক্ষম হয় না তখন ওই সন্তানের দুর্ব্যবহার আরো বেড়ে যায় অথচ সন্তানের দুর্ব্যবহার প্রতি এই যে কত বড় অপরাধ রসুলের কারিম সালামিজ্ঞেস করা হয়েছিল আকবর সবচেয়ে বড় কবিরা গুলো কি নম্বরেই বলোকুলিদাই মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা এক নম্বরটা বাবা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা এটাকে সবচেয়ে বড় কাবিরার जेने का उचित अपन मायर पैर नीचे पुरुष पायर नीचे जूता संग জান্নাত আপনার জান্নাতের উপর যিনি দাঁড়িয়ে রয়েছে অনুমতি দিলে সম্মত থাকলে আপনার প্রতি তার ভালোবাসা দয়া থাকলে ওই জান্নাতে প্রবেশ করতে পারবেন আর নয় তো নয় সুতরাং বন্ধু জীবিত থাকতে মায়ের কাছ থেকে ক্ষমা খেয়ে নিন একটু দয়া করে আর যদি মা বেঁচে নাই তাহলে আদি শরীফে রয়েছে যে মা বেঁচে নাই বারবার মায়ের জন্যে দোয়া করুন সদকায় যা করুন रब्बुल जैसे मध्यस्था मायर पक्षा नहीं दें शुद्ध तीन मायर आत्मार आत्मीयन मायर रक्त सम्पर्क मायर बुन खाला तरह भलो व्यवहार कर दयाबसार प्रमाण एक जो मा तर प्राप्ति स्वीकृति बदान्यता तर श्रेष्ठत और मर्यादा शेष करा जाए हाँ ओ मेर जरा दुरव्यवहार दुराचार कर तरह मर्जदा नाई श्रेष्ठत नाई बुधगण हादिशरीफे माँ बाबार सा दुरव्यवहारे और अनेकगुल विषय रही है यह पर शेख अब्दुल्ला जकबीर यूसुफ जानते चाहब हदीस शरीफ थे एक মা বাবার সাথে বিশেষ করে মায়ের সাথে দুর্ব্যবহারের করুণ পরিণতি আসলে পিতামাতাকে আমরা ওই সময়তেই মূল্যায়ন করব না যখন আমাদের এ বিষয়ে জ্ঞানপূর্ণ থাকবে না আর যত দিন যাচ্ছে তত প্রকৃত যেটা জ্ঞান সেটা লুপ পাচ্ছে আর আল্লাহ রসোলে কথা বলেছেন যে পৃথিবী ধ্বংসের একটা বড় লক্ষণ হচ্ছে ইউর ইউরফরিল বিদ্যা উঠে যাওয়া পিতামাতাকে যে মূল্যায়ন করব। তো তার তো আমাদের বিদ্যা লাগবে রাসুল সাল্লাসাল্লাম এক বৈঠকে বলেছেন যে পৃথিবী ধ্বংসের কয়েকটি লক্ষণ আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়াক্কা উম্মাহু মানুষ তার মাতার সাথে কঠোরতা করবে উমার রাজিয়া আল্লাহ তালাহ বলেন আমরা একদায় এরকম বসেছিলাম হঠাৎ একজন আগন্তক আসলেন এসে রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন তিনি অনেক জিজ্ঞাসা করলেন আমরা তাকে চিনতে পারিনি আমরা তাকে মুসাফিরও মনে করতে পারিনি আমরা তাকে এলাকার লোকও মনে করতে পারিনি জিজ্ঞাসা করতে করতে হাদিসে জিবরিল তো তিনি অনেক জিজ্ঞাসা করলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন আমাদের নবীকে যে সাত কবে হবে। তখন আমাদের নবী বললেন যে মাল মাসুল প্রশ্ন কৃত বেশি এরপরে জিজ্ঞাসা বললেন যে আখ আনা আমার আতেহা তাহলে কে আমাত কবে হবে এটা জানা গেল না কিন্তু তার কিছু পূর্ব লক্ষণ বলেন তো নবী করিম সাল আলী আসাল্লাম পূর্ব লক্ষণে বললেন যে আনতালে দাল আমা তো রাব্বা তাহা যেই দিন দাসী তার মালিককে জন্ম দিবে দাসী মালিককে জন্ম দিবে এর অর্থ হলো এই যে যেদিন ছেলেমেয়েরা পিতা মাতাকে বিশেষ করে মাতাকে মূল্যায়ন করবে না তখনই মনে করতে হবে যে এখন কেমন নিকটে অবশ্যই বুঝে নিতে হবে যে পিতামাতা যে মূল্যায়নের সেটা যখন মানুষ করবে না তখনই মানুষ এটা করতে পারে এ আচরণ মানুষ তার পিতামাতার সাথে করতে পিতা মাতার সাথে আমরা আমাদের দর্শকদের একটু সামিল করতে চাই যে এই যে সন্তান তার মা বাবাকে হত্যা করবে আজকের পত্রপত্রিকা খবর দেখলে কি আমাদের গাছে না সেটাই মনে হয় অনেক কুলাঙ্গার সন্তান তার মাকে অথবা বাবাকে হত্যা করছে আপেল খাওয়ার চুরি দিয়ে ব্রিটেন ফেরত উচ্চশিক্ষিত সন্তান তার বাবাকে হত্যা করেছে মা কে হত্যা করছে মা বাবাকে যখন করছে হজ করার অপরাধে তুমি টাকা খরচ করে হজ করবা কেন টাকাটা আমাদের জন্য রেখে যাও এই পৃথিবী ধ্বংস হওয়ার যতগুলো আলাপত এর অন্যতম একটি হলো মায়ের সাথে সন্তানের দুর্ব্যবহার আমরা এই প্রসঙ্গে আরও কথা বলবো আমাদেরকে ছেড়ে যাবেন না ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশা তারা কারা প্রতি তাদের কথাই তো তাদের কথাই পড়ছি বৈরিল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 मंद पथ के निर्वाचन ना रविवार सकाल साढ़े द्विधा द्वंद मूल्यबोधर अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के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 আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবার ফিরে এলাম আমরা পরস্পরের মাঝে বিরতির আগে আমরা শুনছিলাম শেখ আব্দুর রাজাক বিন ইউসুম আমাদের শোনাচ্ছিলেন বিশ্বনবী মোহাম্মদ তিনি বলেছেন এই পৃথিবী ধ্বংস হওয়ার সুস্পষ্ট আলামতের মধ্যে একটি হলো অন্যতম যে সন্তান যার পেট থেকে পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে দুর্ব্যবহার করবে জি এর পরবর্তী বিষয়গুলো বলুন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 কেয়াম কবে হবে তখন আমাদের নবী বললেন যে এরপরে জিজ্ঞাসা করি বললেন তাহলে কে এটা জানা গেল না কিন্তু তার কিছু পূর্ব লক্ষণ বলেন তো নবী করিম সাল আলী পূর্ব লক্ষণে বললেন যে আনতালে দাল আমা তো রাব্বাতাহা যেদিন দাসী তার মালিককে জন্ম দিবে দাসী মালিককে জন্ম দিবে এর অর্থ হলো এই যে যেদিন ছেলেমেয়েরা পিতা মাতাকে বিশেষ করে মাতাকে মৌল্যায়ন করবে না তখনই মনে করতে হবে যে এখন কেমাত নিকটে অবশ্যই বুঝে নিতে হবে যে পিতামাতা যে মৌল্যায়নের সেটা যখন মানুষ করবে না তখনই মানুষ এটা করতে পারে এ আচরণ মানুষ তার পিতামাতার সাথে করতে পারে আসলে আমরা আমাদের দর্শকদের একটু সামিল করতে চাই खबर बाबा के हत्या करुरी दिए ब्रिटेन फेरत उच्च शिक्षित सन्तान हत्या करत्या कर जखम कर, के कर, के कर, के कर बाप के हत्या कर दिल सवाल যাতে করে আমরা আমাদের পিতামাতাকে মাতাকে করতে পারি এবং আমাদের যারা উত্তরসূরি আসছে তারাও যেন আমাদেরকে মূল্যায়ন করতে পারে এ ব্যাপারে আমাদের অবগতি থাকা একান্ত জরুরি এ আমি খুব সংক্ষিপ্ত সময়ে নিদর্শন পেশ করি যাতে করে আমরা বুঝবো যে এইভাবেই পিতামাতাকে মূল্যায়ন করা উচিত জি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানি যে ইব্রাহিম আলী ইসলাম একদা তার ছেলের বাসাতে সারা একটু দরজায় নক করলেন বাহির থেকে তিনি বললেন যে তোমার বাড়ির মালিক কোথায় বাড়ির মালিক গেছে স্বীকার করতে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই তা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিয়ে আর চোখ পরিবর্তন করতে বলিও এই বলে ইব্রাহিম আলাই সাল্লাম চলে গেছেন ইসমাইল আলাই সালাম সন্ধ্যার সময় এসেই বুঝতে পারেছেন যে পিতে এসেছিলেন তিনি বললেন বাড়িতে কি কি এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিল কি বললো ও বলল যে বাড়িতে আছে কি আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই কি খাও গোস্তার পানি আচ্ছা ঠিক আছে আসলে সালাম দি দিওয়ার চকাট পরিবর্তন করতে বলিও তিনি আমার পিতে তোমার উত্তরে ভুল হয়েছে তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ তিনি তোমাকে তালাকার জন্য সমাজে অনেক সন্তান মায়ের প্রতি দুর্ব্যবহার করার বড় কারণ বউ সুন্দরী বউ পায়া মানুষ ভুলে যা বউ সারা জীবনের বস্তু বলে বনে করে বহু সব কিছু শাশুড়ি সবকিছু মাকে উপেক্ষা করে এই যে বিষয়টা চলছে এর থেকে আমাদের বেড়ে আসা উচিত দর্শক মন্ডলী এখানে আমরা বুঝতে পারছি খুব ভালোভাবেই যে আমরা এ কথা বলিনি যে স্ত্রীকে তালাক দিতে হবে স্ত্রীকে মূল্যায়ন করতে হবে কিন্তু স্ত্রীর স্থানে মূল্যায়ন করতে হবে আর পিতামাতাকে মূল্যায়ন করতে হবে তার স্থানে এখান থেকে আমাদের জরুরি শিক্ষণীয় যেটা সেটা হচ্ছে এই যে কোনো যদি পর্যায়ে চলেই আসে পিতামাতা যদি এরূপ বলেন আর যদি দেখা দেয় যে এরূপ তাহলে গ্রহণ করতে হবে আমরা পরামর্শ দিতে পারি পিতামাতাকে যে মাতাকে যে বা পরিবেশ একটু দেখুন এটা আমরা বলতে পারি কিন্তু এখানে যেটা আমাদের গ্রহণের সেটা গ্রহণ করতেই হবে এ মর্মে আমরা সম্মানিত দর্শক মন্ডলী আরেকটু দেখুন যে আমরা জানি যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল তার মধ্যে তারা চলতে চলতে বৃষ্টি আসলে একটা গর্তে ঢোকে গর্তে ঢুকলেই আগে আগেকার এক ঘটনা তো গর্তের মুখের একটা পাথর লেগে যায় তাদের নিজস্ব তিনজনের একজনের কথা আমরা বলি সেটা হচ্ছে একজনের বৃদ্ধ পিতামাতা ছিলেন তো তিনি বলছেন যে প্রতিপালক আমার বৃদ্ধ পিতামাতা আমি তাদের উপরে ছাগল চড়াই প্রতিদিন সন্ধ্যায় ছাগল চড়িয়ে নিয়ে এসে দুধ আমার পিতামাতাকে আগে পান করায় তারপরে আমার ছেলে মেয়েকে করাই এটা আমার গতির নীতি। একদিন দূরে ছাগল চড়াতে চলে গেলাম ঠিক মতো আসতে পারলাম না সন্ধ্যায় হয়ে গেল তো আমি এখন দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন আমি গিলেস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসে এইভাবে এসেছে যে আমার পিতামাতাকে আমি ঘুম থেকে জাগাতেও পারি না আমার ছেলে মেয়েকে দুধ পান পূর্বে করাতেও পারি না কেননা এটা আমার নীতির উল্টা নিয়ে আমার দাঁড়িয়ে গেলাম তারা খুব চিৎকার করছিল কোধায় যে পিতা আমাদের দুধ পান করান আমাদের দুধ পান করান কিন্তু আমার নীতির আমি পরিবর্তন করিনি প্রতিপালক দাবি অত্তা তালাল ফাজরুম আমি এইভাবে গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম আমার ছেলে মেয়েরা দুধ পান করার জন্য চিৎকার করতেই থাকলো সকাল হয়ে গেল তুমি যদি আমার এই কাজটা কবুল করে থাকো তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি এই কাজটা করে থাকি তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন সমন্বিত দর্শক মন্ডলী দেখুন একেই বলা হচ্ছে পিতা মাতার অনুগত হওয়া ধন্যবাদ সুপ্রিয় দর্শক মা আর বাবা বিশেষ করে মা তো যা দোয়া করে রব্বুল আলমিন তা ফিরিয়ে দেন না মা বাবার সাথে ভালো ব্যবহার করে ওই ভালো ব্যবহারকে উশিলা করে যে দোয়া হয় এটাও রব্বুল আলমিন ফিরিয়ে দেন না আর হাঁ জেনে রাখা উচিত মা তিনি যেই হুন না কেন মা যিনি জন্ম দিয়েছেন মা মা মাই অমুসলিম হোক মুসলিম হোক ভালো হোক মন্দ হোক মা মাই তবে হ্যাঁ একটি কথা অবশ্যই থেকে যায় তাহলে মাকেও আসলে আদর্শ মা হওয়া উচিত আজকে আমাদের সমাজে লেংটি বেগম পাঙ্কু বেগম তারপরে ওই যে রাস্তায় ঘুরে বেড়ানো কাসিয়াত আরিয়াত কাপড় পরলো তো লেংটা লাগে এবন এরা কিস আসলেই যথার্থ মা হতে পারে আসলে এই ব্যাপারটা শেখ আমানুল্লাহ যদি একটু খুলে বলে এখানে আমাদের মাননীয় পরিচালক শাহ শাহ ভাই আমাদেরকে যা ইঙ্গিত দিচ্ছেন তা হলো যে মায়ের বাপের কিছু দুর্বলতার কারণেও সমস্যাটার সৃষ্টি হচ্ছে তো এর ভিতরে আমরা যে জিনিসটা দেখতে পাই সবচেয়ে বড় মারাত্মক সেটা হল যে স্বামী স্ত্রীর মধ্যে অনৈক্য একে অপরকে যদি শ্রদ্ধার চোখে না দেখে একজন আরেকজনকে যদি গালাগালি করে রাগারাগি করে এমন কি এই রাগারাগি যদি সন্তান সন্ততির সামনে হয় তখন তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে অনুরূপভাবে নিজেদের আচরণগত অনেক বিষয় আছে রসুলুল্লা সাল্লাম বলছেন मानु जहां नामीबी मानु जहां जो अर्थात नारी कपड़े उलंग थे কাপড় পরে উলঙ্গ থাকবে এটার দুইটা অর্থ হতে পারে একটা অর্থ এমন পাতলা ফিনফিনে কাপড় পরবে যে উপর থেকে ভিতরের উঁচু নিচু সবকিছু দেখা যাবে অথবা এমন টাইট কাপড় পরবে যে শরীরের মাপ বোঝা যাবে রসুল বলছেন তারা জান্নাতের ঘ্রান পাবে না এবং আকৃষ্ট হয় আকৃষ্ট হয় অপরকে আকৃষ্ট করে এঁকে বেঁকে চলে তারা জান্নাতের ঘ্রাণ পাবে না মাথা হলো খুজু উঠে কুঁজোর মতো এই যে অবস্থা আলী আয়াদ বোঝা গেল যে পিতা মাতার এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সন্তান ভালো হওয়ার জন্য সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য কিছু প্রয়োজনীয়তা সেখানে আছে আল্লাহর রাবুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আদর্শ সন্তান হওয়ার জন্যই আদর্শ মায়ের আদর্শ মায়ের প্রয়োজন নিজে আদর্শ না হলে আদর্শ সন্তান পাওয়া যাবে না এই পৃথিবীতে একটা কেউ তুমি সুযোগ দিও না যদি তুমি তাদেরকে সুযোগ দাও দিল্লু ওরা বিভ্রান্ত করবে তোমার বান্দাদেরকে আর ওরা যদি আশা করেন নিজেকে আদর্শ সন্তানের জন্য মা আদর্শ হওয়া চাই পাংকু বেগম হয়ে নেংটি বেগম হয়ে আদর্শ সন্তান পাওয়া যাবে না এক্ষেত্রে আমরা সবাই আমাদের নিজেদেরকে আমাদের সুপ্রিয় দর্শক সবাইকে অনুরোধ করতে চাই সিহত করতে চাই আমাদের সমাজে আদর্শ মা দিয়ে ভরে দিন আমরা বলি আমি আর আদর্শ সন্তান দিয়ে ভরে দিন সর্বশেষ একটি কথা বলতে চাই আসলে সন্তান মায়ের প্রতি ভালো ব্যবহার করবি মা যাই হোক কারণ ওই সন্তানও দুদিন পর বাবা অথবা মা হচ্ছে সুতরাং নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্যে আজকে যদি আপনি আমি ভালো ব্যবহার করি আমার জন্য আরেকটি ভালো ব্যবহার অপেক্ষা করছে আর আমি যদি দুর্ব্যবহার করি প্রত্যেকটা পদে পদে ধাপে দাপে পদক্ষেপে পদক্ষেপে মুহূর্তে আর সময়ে দুনিয়ায় আখেরাতে অকল্যাণ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা অপেক্ষা করছে আপনাদের সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ অর্বুল আলমিন আমাদের সকলকে হেদায়ত ন করুন আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেমিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলি সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না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 देखुन देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्